এরকম মুসলমান মানে বাংলাদেশে মহিলারা শুনে আর কান্দে আহারে দেখো কি অসুখ হয়েছে পুরা শরীর খাই ফেলছে পোকায় শেষে আসি জিব্বায় ধছে তখন কয় হারে আল্লাহ এই জিব্বা যদি খাই ফেলায় পোকায় তাহলে তো আমি এবার তোমার জিকির করতে পারবো না সুতরাং আমাকে রক্ষা করো আমার জিব্বাটা যাতে না খায় পুরা শরীর খাই ফেলছে অসুবিধা নাই সব স্ত্রী একে একে চলে গেছে কিন্তু বিবি রহিমা স্বামীর খেদ রয়ে গেছে স্বামীরে ছাড়ি যায় না আল্লাহ বিবি রহিমার উপরে যে খুশি হয়ে গেছে অথচ কোরআনে কারিমে হাতিছে কোথাও বিবি রহিমা নামে কোনো মহিলার নামে আসে নাই নামটাই কাল্পনিক নামটাই বানোয়ার স্ত্রী লিঙ্গ রাহিম কে আল্লা সব আল্লা র আবার লিঙ্গ হয় কেমনে সেরে কি নাম নামটাই সেরে কি রাহিমের স্ত্রী লিঙ্গ রাহিমা তো রাহিমা মুসলমানের নাম হয় কেমনে। আল্লাপাহের কি নামগুলোর স্ত্রী আছে আল্লাহর কোনো নামের স্ত্রী নাই আর তিনি যদি আল্লাহর নামের সাথে নাম হইতো হইতো আমাতুর রাহিম মানে আব্দুর রহিম পুরুষ হইলে আব্দুর রহিম মহিলা হইলে আমাতুর রহিম মানে রহিমের বান্দা রহিমের বান্দি বান্দির আরবি হল আমি আবদুল্লাহ আমাতুল্লাহ পুরুষের নাম যেমন আব্দুল্লাহ রাখা হয় মহিলার নাম আমাতুল্লাহ রাখা যায় আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি আল্লাহর দাসী তো ঠিক আবেন কিন্তু আমরা যে এখন নাম শুনে বুঝতেছি যে এটা যে কোন মুসলমান বানায় নাই এটা ইহুদিরাই বানাইছে মুশেকেরাই বানাইছে কারণ রহিমা অথচ ওই নামের অনুসরণে আমাদের দেশে কত বিবি রহিমা আছেন এখনো বাংলাদেশে দেখবেন হাজার হাজার বিবিরা আছে আসা না এবং কত বরকতময়ের মধ্যে স্ত্রী মেয়েদের মধ্যে কারো নাম রহিমা নাই কোন জায়গায় পাবেন না রহিমা নাই অথচ আমাদের দেশে কমন এটা খুব ফজিলতময় নাম বরকতময় নাম আমরাও দোয়া করি নাম রাখার দিনকে হুজুর বিবি রহিমা রাখতে চাইছি ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর নাম নবীর আল্লাহ বিবি রহিমার মতো নেককার দিনদার স্বামীর খেদমত করা মহিলা বানাই দাও অত দোয়া বিবি রহিমের জন্য তাহলে আয়ুব সালামের অসুস্থতা এই ব্যাপারে কোরআন এক স্পষ্ট আছে তিনি আল্লা আল্লাহ আমাকে মাফ করে দাও যে রাবি আন্নি আল্লাহ আমি আমাকে বিপদ স্পর্শ করেছে আল্লাহ তুমি তো আরহামুর রাহমিন তুমি আমাকে উদ্ধার করো তুমি আমাকে মাফ করো এই দোয়াও কোরআনে কারিমে আসছে কিন্তু তার বালা বালামুসিবটা আসলে কি ধরনের ছিল এটা ধরন কি এটা কত দিন ছিল তার স্ত্রীর নাম কি তার কোন আত্মীয় স্বজনের নাম এই রকম কোনো বর্ণনা কোরআনে কারিমেও আসে নাই নবী সাল্লাস্লামের কোনো হাদিসেও আসে নাই তবে ওই যে দরবেশ হুদ যার কথা বললাম বারোশো ছিয়াত্তর হিসেবে উনি বলছেন যে দুইজন বড় বড় তাবে ছিলেন একজনের নাম ওহাবিবনে মুাব্বিহ আর একজনের নাম কাব আল আহবাদ রাহেমা হুমাল্লা এরা তাবেইনদের মধ্যে বড় আলেম ছিলেন কিন্তু এই দুইজনেই ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন ওহাবিবনে মুাব্বি আর কাব আল আহবাদ তারা আগে ইহুদি ছিলেন পরবর্তীতে ইসলাম ধর্ম বহন করছেন কিন্তু বড় আলেম তারা ইহুদিদেরও জায়গায়ও বড় আলেম ছিলেন আর ইসলাম গ্রহণ করার পরেও তারা বড় আলেম ছিলেন তারা মাঝে মাঝে ওই ইহুদি ধর্মের যে কাহিনিগুলো গল্পগুলা ছিল এই গল্পগুলো মাঝে মাঝে গল্প হিসাবে বয়ান করতেন গল্প হিসাবে আলোচনা করতেন ওইগুলোকে পরবর্তীতে কেউ কেউ হাদিস মনে করে এইগুলোকে গ্রহণ করে ফেলছে মানে ধরেন আমি একদিন এটা গল্প হিসাবে বললাম যারা শুনছে তারা আবার আরেক জায়গায় বলতেন যে এইগুলো ইহুদিদের বিভিন্ন বইতে লেখা আছে এরকম এরকম তো এগুলাকে গল্প হিসাবে তারা বলতেন এগুলো পরবর্তীতে হাদিস হয়ে গেছে এবার আস্তে আস্তে কারণ এইগুলো শুনতে ভালো দেখা যায় এবং এগুলো চোখের পানি আসে এইগুলো মন নরম করে পেলায় বিবি রহিমার কাহিনী শুনলে ঝাড়ি শুনলে মানুষের চোখের পানি এমনি আসে অটোমেটিক এই বিপদ আপদের কথা শুনলে এই জন্য এগুলো বেশি প্রসার হয় দ্রুত প্রসার হয় এগুলো মানুষ শুনতে পছন্দ করে খুব মহব্বত করে আমাদের দেশে আমরা তো ওয়াজ মাহ পেলে যাই বিভিন্ন জায়গায় কয় হুজুর এমন ভয় দিবেন যাতে মানুষের চোখে পানি চলে আসে এখন মানুষের চোখে পানি আনাতে হলে মিথ্যা কথা বলতে হয় মিথ্যা ওয়াজ করতে হয় কারণ আপনি যদি কোরআনার আয় আত্ম শুধু সহিয়াদিস বলেন সহজে চোখের বানিয়ে আনা যাবে না চোখের বানী আনতে হইলে কিছু বানোয়ার মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব বলতে হয় এখন আমরা তো ওইগুলো রয়াজও করতে পারি না কারণ আমরা তো পারি মিথ্যা অনেক পারি আমি পারি না এমন না কিন্তু এগুলো তো আমরা বলতে পারি না কারণ এগুলো বললে তো জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে এই দুনিয়ার বক্তা হওয়ার জন্য জাহান্নাম কিনার তো দরকার নেই দুনিয়ার বক্তা না হয়ে আমার জাহান নাম থেকে বাইসলে হইলো তো ওই রকম বক্তা হওয়ার থেকে চুপ করে ঘরে বসে থাকা ভালো তাহলে এখানে এই আইব আলহিসের ব্যাপারে বিবি রহিমের ব্যাপারে যেই সব বানোয়ার গল্প আছে এগুলা সব জাল এবং মিথ্যা হাতেছে